করব ওর তিল করিসমে অবৈজ্ঞানিক বিষয় উল্লেখ আছে বাইবেলে যেগুলো কোরআনের মধ্যে নেই যেমন ধরেন বাইবেল অনুযায়ী আদম পৃথিবীতে এসেছিলেন আটান্ন হাজার বছর আগে বিজ্ঞান আমাদের মানুষের অস্তিত্ব এসেছে লক্ষ লক্ষ বছর আগে কোরআন আদম আলাহ ইসলাম সম্পর্কে বলে তবে নির্দিষ্ট কোনো তারিখ নাই বাইবেল বলছে জেনেসিস অধ্যায় ছয় সাত আর আটে নু আলাহিসাল্লাম এবং বন্যা সম্পর্কে বলা হয়েছে পুরো পৃথিবী পানির নিচে ছিল নুহের সময়ে সেটা আনুমানিক বলছে। তবে নির্দিষ্ট তারিখ দেয়নি এমনকি বন্যা সম্পর্কেও বলছে তবে বলা হয়েছে নির্দিষ্ট এলাকার বন্যার কথা শুধু প্লাবিত করেছিল উম্মাকে মুসাল্লাহিসামের অনুসারীদের পুরো পৃথিবীকে নয় এখন পুরাতত্বের চিহ্ন আমাদের বলছে মিশরের একাদশ রাজা এবং ব্যাবিলনের তৃতীয় রাজা শাসন ক্ষমতায় ছিলেন এক টানা একুশ এবং ২২ খ্রিস্ট পর্যন্ত তাই পুরানিক তত্ত্ব বলছে যে বাইবেলে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভুল এমন অনেক উদাহরণ আছে শতটা বলতে পারেন সব বলার সময় নেই সুতরাং অবশ্যই এই কোরআন বাইবেল থেকে নকল করা হয়নি কোনো মানুষও রচনা করেনি যা কোরআনে বলা হয়েছে সুরা সাজদা অধ্যায় বত্রিশ আয়াত এক দুই বলা হয়েছে তারা বলে সে তা রচনা করেছে না এটা তাদের প্রভুর নিকট থেকে সত্য যাতে সে মানুষকে উপদেশ দিতে পারে যাদের কাছে আগে কোন সতর্ককারী আসেনি তাই আমরা সন্দেহাতীত বলতে পারি নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম এই কোরআন রচনাও করেননি তিনি নকল বা চুরি বা অন্য কোন উৎস থেকে শিখেও আসেননি এছাড়াও আমরা জানি পবিত্র কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো না বা অন্যান্য গল্পের বইয়ের মতো না যেগুলো মানুষে লিখেছে যেগুলো নির্দিষ্ট শুরু রয়েছে কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর কোনো সময় নেকড়ে আর খরগোশ যেমন বাইবেল বলছে শুরুতে ছিলেন ঈশ্বর শুরুতে শব্দটা ছিল টিপিক্যাল প্রত্যেক গল্পের বইয়ের ধারাবাহিকতা আছে ধারাবাহিকতা দেখবেন শুরু এবং শেষ একটা ক্রম ধারা কিন্তু কোরআন একক প্রথম না আযাত ইকরা প্রথম অধ্যায় নয় অধ্যায়ে এক না কোন ধারাবাহিকতা নেই এটা আদম আলাহিসাম কে শুরু হয় নাই আর এভাবে ধারাবাহিক ভাবে নু আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লাম তারপর ঈসা আলাহিস তারপর মোহাম্মদ না এটার একক বৈশিষ্ট্য আছে এটা মানুষের মন অনুযায়ী কাজ করে নাই কারণ এর রচনাকারী কোনো মানুষ নয় ছাড়াও অনেক অজ্ঞাত বিষয় কোরআনে রয়ে গেছে এর সাথে সাথে এটা বলা হয়েছে যে তোমরা তা জানতে না যেমন ধরেন পবিত্র কোরআন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত উনপঞ্চাশ বলা হয়েছে যে তুমি আগে তা জানতে না তোমার সাথের লোকেরও জানতো না একটা তথ্য দিচ্ছে আর বলছে হে নবী তুমি জানতো না তোমার সাথের লোকজন জানতো না এটা বলা হয়েছে সুরাই ইউসুফ অধ্যায় বারো আর দুই তোমাদের মধ্যে কেউ এটা জানতো না তোমাদের নবীও জানত না চিন্তা করেন নবীজি বলছেন যখন কোরআন আরবে নাজিল হয়েছিল আরবের লোকদের বলছেন আমিও জানতাম না তোমরাও এটা না কোন গল্পের ব্যাপারে অনেক তথ্য আর বলছে তুমি আগে না। কোন মানুষের দ্বারা এটা সম্ভব আর বলবে তুমি জানতে না এর মানে এটা কোনো মানুষের দ্বারা রচিত নয় এরপর কিছু লোক বলে যে কোরআন একটা ছলনা যখন তাদের বলি ছলনার উৎসটা কি তারা কোনো উত্তর দেয় না কোরআনায় কি মাত্র ছলনা বের করতে পারবে তারা তা পারে না তাহলে কেন এমন কথা বলো যার কোনো যৌক্তিকতা নেই আর কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে মিথ্যে বিবৃতি দান করে আর তারা নিজেরাই তা করতে গিয়ে বোকা সাজে উদাহরণস্বরূপ ধরেন একজন লোক যে মিস্টার এ কে শত্রু মনে করে সে কোনো কারণ ধারণ করাতে পারে না কোনো কারণ নেই তবে ধারণা করে সে অযথায় বিশ্বাস করে যে মিস্টার এ হচ্ছে তার শত্রু যখনই মিস্টার এর সাথে তার দেখা হয় সে শত্রু আচরণ করতে শুরু করে মিস্টার এর সাথে এখন মিস্টার এ যেহেতু একজন মানুষ সে প্রতিবাদ করে क्या से शत्रुभता आचरण कर प्रतिबद्ध कर लोकटी अमर शत्रु देखो एख से तथा कर बोका बना क्षाई समालोचक त्रांत मंत्य कर और इजे बोका बने जा कुरान जुक्ति समर्थन करते जुक्त बेपारे कथा এটা ব্যাখ্যা করে দেখি কোরআনের আলোচনা করা যেতে পারে অনেক জায়গায় সম্পন্নদের বলো শিক্ষা নিতে অনেক মুসলিম ভাবে যে কোরআন যুক্তির বিরুদ্ধে এটা যুক্তির সমর্থন করে না আর কোরআনের ব্যাপারে অন্যের সাথে আলোচনা করা এবং ধর্ম আলোচনা করা সমর্থন করে না সত্যি বলতে কোরআন অন্য মানুষের সাথে আলোচনা করা উৎসাহিত করে আপনাকে অন্য মানুষের সাথে আলোচনা করতে হবে এটা বলা হয়েছে পবিত্র নাহাল অধ্যায় কোরআন অ্যাত একশো পঁচিশ মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান আর সুন্দর আচরণ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও ভালো আর উত্তম পন্থায় কোরআন উৎসাহিত করে যুক্তি এবং তর্ক আর আলোচনার তবে অবশ্যই তা জ্ঞান এবং শূন্য দিয়ে সবচেয়ে ভালো আর উত্তম পন্থায় নিঃশেষিত আর বিকল্প বলে একটা বিষয় আছে একটা তত্ত্ব আছে নিঃশেষিত আর বিকল্প নামে কোরআন বলছে এটা ঈশ্বর থেকে যদি তুমি বিশ্বাস না করো তাহলে বলো কোথা থেকে এটা কোথা থেকে এসেছে আর কোরআন বলছে এই বই ঈশ্বরের পক্ষ হতে এই বই আল্লাহর কাছ থেকে যদি তুমি না মানো তাহলে আমাকে উত্তর বলো তখন কেউ হয়তো বলবে নবীজি মোহাম্মদ সাল্লাহাম কোরআন লিখেছিলেন আমরা শুরুতে দেখিয়েছি তিনি লেখেননি মিথ্যে বলেছে কেন মিথ্যে বলেছে পার্থিব স্বার্থে আমরা দেখিয়েছি এটা অসম্ভব হতে পারে ক্ষমতা আর খ্যাতির জন্য আমরা দেখিয়েছি অসম্ভব হতে পারে আরবে রক্ষার জন্য আমরা দেখেছি সম্ভব না ठीक है पुनर्गठन प्रमाण करना सम्मान करते सर्वशक्तिमान ईश्वर पक्ष होते कुरान अने जगह এই বই এই বাণী আল্লাহ সালার যেমন জাসিয়া অধ্যায় ৪৫ আয়াত এক এবং দুই বলা হয়েছে মানে এটা হচ্ছে ঐশী গ্রন্থ এই পৃথিবীর মালিকের পক্ষ হতে সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই হলো সর্বশক্তিমান ঈশ্বরের এটা উল্লেখ আছে সুরা আনাম অধ্যায় ছয় আয়াত উনিশ সুরা অধ্যায় ছয় আয়াতিরানব্বই আরো আছে সুরা ইউসুফ অধ্যায় বারো আয়াত এক এবং দুই সুরা তাহা অধ্যায় বিশ আয়াত একশো আরো আছে অধ্যায় বত্রিশ আয়াত এক থেকে তিন সুরা ইয়াসিন অধ্যায় ছত্রিশ আয়াত এক থেকে তিন আর আছে সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত এক সুরা গাফির অধ্যায় চল্লিশ আয়াত দুই সুরা জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত দুই আরো আছে সুরা আর রহমান রাহমান অধ্যায় পঞ্চান্ন এক থেকে দুই এটা বলা হচ্ছে সুরা ইনসান পবিত্র আল্লাহ অবিত্র ছাড়া অন্য কারো থেকে নয় এটাই নিঃশেষিত এবং বিকল্প নামে পরিচিত আছে কি করবেন যুক্তি দেন চেষ্টা করেন যদি যৌক্তিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে মানতে হবে এতে যা বলা হয়েছে এবার যদি বিজ্ঞানীদের ব্যাপারে বলেন তাদের আলাদা একটা দর্শন আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে এই দৃষ্টিভঙ্গিটা ফলসিফিকেশন টেস্ট নামে পরিচিত। অনেক সময় সচেতন অনেক নতুন তত্ত্ব আসে এগুলো বিশ্লেষণের সময় নেই তারা বলে যদি তোমার কোনো তত্ত্ব থাকে প্রথমে তোমার তত্ত্বকে ভুল প্রমাণের পথটা দেখিয়ে দাও যদি কোনো নতুন তত্ত্ব পাও তাহলে দেখিয়ে দাও কিভাবে সেই তত্ত্বটাকে सकलार्ट आइनस दिखे प्रस्ताव कर पथ बोले तरह तत्व के जाचाईर विज्ञानी छयर परीक्षा स्वीकार कर ले सठी एदी क्यों देख फलसिफिशन टेस्ट এটা বিবেচনা যোগ্য তার মানে এই না যে লোকটা অনেক মহৎ কাজটা অনেক বড় হতেও পারে নাও পারে তবে যদি কেউ ফলিফিকেশন টেস্ট দেয় সেটা বিবেচনা যোগ্য আর কোরআনে অসংখ্য টেস্টের কথা উল্লেখ আছে আপনি কোরআন ভুল প্রমাণ করতে চান এটা খুবই সহজ চেষ্টা করে দেখেন খুবই সহজ কিছু ফলসিফিকেশন টেস্ট আছে যেগুলো সেই সময়ের জন্য যখন কোরআন হয়েছিল আর কিছু এই সময়ের জন্য এবং কিছু থাকবে শেষ দিন পর্যন্ত করব যেহেতু সময় হেল।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 দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ইব্রাহিম জাহাঙ্গীর আলম जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच परवर्ती अनुष्ठान पिस একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাহাবের ইতিহাস আবু লাহাব তিনি মোহাম্মদের চাচা ছিলেন এর নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখত নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত। নবীজি কী বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলত নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলত নবীজিকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্রকরণে একটা সুরাই আছে সুরাইটির নাম লাহাব অধ্যায় ১১১ এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালাতে অনেকবার পড়া হয় তাব্বাতাহ ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবুল আহাব এবং তার স্ত্রীকে দুজো আগুনে পড়ানো হবে তার মানে কখনোই মুসলিম হবে না তারা কখনো ইসলাম গ্রহণ করবে না এই সুরা নাজিল হয়েছিল আবুল আহাবের মৃত্যু দশ বছর আগে যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল করলে ইসলাম গ্রহণ করলে কোরন ভুল প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল আবুল আহাব পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছরের সময় হাতে ছিল তখন এই দশ বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম এতটুকুই মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় খুবই সহজ অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআন রচয়িতা সর্বশক্তি তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না এখানে এটা উল্লেখ আছে সুরা ভাঁকার অধ্যায় দুই চুরানব্বই ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের তাই আল্লাহ বলছেন পঁচানব্বই যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু কামনা করতে যদি তোমরা বলো নিশ্চিতভাবে ভাবে আখিরাতের ঘর তোমাদের আখিরাত তোমাদের তাহলে মৃত্যু কামনা করো এই তারা বলছে তারা কখনোই মৃত্যু কামনা করবে না কখনোই না একটা কাজ ইহুদিদের করতে হতো কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই সহজ ছিল মরার দরকার ছিল না এমন না যে আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের হয়ে যেত আল্লাহ বলেছেন সুরা বাকেরা অধ্যায় দুই তারা কখনোই মৃত্যু করবে না তাদেরকে যদি হাজার বছরও বাঁচতে দেওয়া হয় সহজ ছিল खुबी सहज छो क्या प्रमाणी हाँ सब सूझ आल्लाइाएँच आयात बिरासी বিশ্বাসীদের জন্য তাদের হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে ঘোর শত্রু হচ্ছে ইহুদিয়ার মূর্তি পূজারীরা আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান সামগ্রিক ভাবে সামগ্রিকভাবে কথা বলছে অনেক ইহুদিয়া আছে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের ভালো তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে আর খ্রিস্টানরা কাছাকাছি একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই কয়েক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কোরআন ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সব ইহুদরা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরআনের অধ্যায় পাঁচ আয়াতি ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই সহজ আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে হয়তো বলবেন যে আমি না। তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল आल्ला सबाई के दिशन पवित्रा अध्याय सतर आयात अष्ट तरा बोले सेचना करो कुरान तयर करो तुम्हें मना करो मानुष रचना करो চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সুরা তুর অধ্যায় বা আয়াত চৌত্রিশে আল্লাহ তারা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো একটা কোরআন রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ যাতে একত্রিত হয় তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার আল্লাহ এই চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত তেরো चना कर दस टाचना करो एर मत कर दस टा सुरारचना करो जे काल्ला छाड़ा क्या तुम्हारा करते आल्ला चैलेंजा केहज कर दीचन खुबी सहज सुरास् दस आयात आठतरी তারা বলে সেটা রচনা করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো করার না দশটা সুরা না একটা সুরা এর মতো সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ পারবে না কখনোই না কখনোই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত তেইশ এবং চব্বিশে আল্লাহ বলেন मान किूप ना, कि कर ना। चेष्टा करो रचना करो एक मत कर নিশ্চিত যে তোমরা পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এটা হলো চ্যালেঞ্জ চেষ্টা করে একটা সুরার কিছুটা মিল করে রচনা করো হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সুরা রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশ গ্রহণ করব। ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না चेटा करो जन चेष्ट करादी कुरन के भूल प्रमाण करब अनेल्सिफिकेशन टेस्टर कथा तो सब सूझ आज আলোচনা শুরু করেছি কোরআনের একটা আয়াত দিয়ে বলা হয়েছে তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো অন্য কারো থেকে সর্বশক্তিমান ছাড়া তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান ंगति बदन एक चेष्टा कर इंटरनेटे हजार्ट कन्डिक्शन क्योंकि सब गसंग छा ना भूल व्याख्या तलासिफिशन टेस्ट कुरान बोले दिए भाव एट प्रमाण करब जो भवें आल्लर पक्ष होते भूल प्रमाण करते चान चेष्टा कर एक संगते बमाणित होल्सिफिशन टेस्ट जे को मानूष जे आल्ला के विश्वास कर अवश्य एक मत हो जदि से जुक्तिबादी है এক ঘন্টায় আমি যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহর বাণী তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে তার ব্যাপারে কি হবে যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী এই প্রশ্নটা আসবে কি করে সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক যারা বিশ্বাস করে না আল্লাহকে তাদের ব্যাপারে কি বলবেন সেই তো একজন আদর্শ মুসলিম ওয়ামসান উদ্দিন ইসলাম বসছেন তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম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 रात साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेषेटी बांगल्